সমিল্ মহি উল্ি সবিল বসমনি তু বহন লোহম অনবিন মুশ্রিকে بفضلك المتوالي يا رب في الأقوال والأعمال جئنا إلى دنيا الشتات فها هنا صنم يمجد أو ظريح باني سحب الغواية والصواعق حولها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 للكائنات إلى الفلاح السرمدي إسلامنا نور الحياة ومرشد للكائنات إلى الفلاح السرمدي إسلامنا عبق الوجود إن الحمد لله نحمده ونستعيله ونستغفره রসুল্লা তল ওসলিমন কীরবাদ ফত খাল রহমা ত وقوله سبحانه هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم وقوله سبحانه وتبكّل على الحي الذي لا يموت وقوله وهو الحكيم الخبير يعلم ما يلج في الأرض, في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر ওমা তসকতমতামা ওলা হবতন ফি ঝুলমা রতমসিনবিন কদীর ও তবশিন কৌল উ রকতিনবুল আদি নেই অন্ত নেই যিনি সর্বদাই আছেন এবং সর্বদাই থাকবেন যার শুরু নেই তার শেষ নেই শুরু হয়েছে আর কখনো গিয়ে সমাপ্তি ঘটেছে অথবা ঘটবে সাল ও সালাম নাজ মাহমুদুর রসুল্লাহ সালিয়া ওপর যিনি শেষ রাসুল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 মেয়ের জীবনী প্রমাণ করে যা তারা বর্ণনা করেছেন যে তিনি একসময় জন্মগ্রহণ করেছেন তার আগে তার সম্পর্কে তার বংশধর জানত না এবং একসময় তিনি মদিনাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এতেকাল করেছেন তার মৃত্যু হয়েছে আজকে আমাদের চতুর্থ পর্ব আকিদা ওয়াসেতিয়ার আল আকিদা ওয়াসেতিয়া নামক কিতাবের ব্যাখ্যা বিশ্লেষণ যেটি আকিদা সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব শেখুল ইসলাম এমা তিমা রেহমাহুল্লার আজকের আলোচনায় বেশ কিছু আয়াত নিয়ে এসেছেন শেখ রেহমাহুল্লাহ যে প্রত্যেকটি আয়াত থেকে রব্বুল আলমিনের বেশ কিছু গুণ আমরা জানতে পারব নাম জানতে পারব রব্বুল আলমিনের এগুলি নাম গুনবাচক নাম এবং সেসব নাম থেকে সিফাত বা আলজাম ও বাইনাহি ওয়ুর বেহি ও আজালি ইয়িহি আহি সামনে যে আয়াতটি আসছে সুরাত হাদিদের আয়াত নম্বর তিন তাতে এবং सब, सब चाहते उचाई आदिक सृष्टिर क्षेत्र चिंता करें तो जी अपन चाहते अनेक उचाई आरोप হ্যাঁ মর্যাদার দিক থেকে স্থানের দিক থেকে সব দিক থেকে তিনি আপনার কাছে না তাই না ঠিক না সৃষ্টি ক্ষেত্রে চিন্তা করেন বিষয়টা বুঝার জন্য যে একজন লোক আপনার চেয়ে অনেক উঁচাতে আছে বলছেন আপনি ফার্স্ট ফ্লোরে কোন একটা হোটেলে প্রথম আর আরেকজন আছেন হ্যাঁ একশতলায় দূরত্ব বেশি কিনা কিন্তু রব্বুল আলমের ক্ষেত্রে चिंता चलबात्र आल्लाबुल आलमीन सब चाहते उचाएं सूच्च सुमहान निकटवर्ती सब चाहते निकटवर्त अदिक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 মানে এমন কাছের কাছে যে সর্বতরে বিরাজমান সবকিছুতে বিরাজমান হ্যাঁ আল্লাহ আরও সে সমনত না অস্বীকার করে দিয়েছে এভাবে হয়েছে এই জন্য যেকোনো অস্বীকারী বা অর্থের বিকৃতিকারীরা যারা তাওিল করেছে অথবা তাতিল করেছে আরবি ভাষায় সে ফাঁদুলি গুন গুলিকে হ্যাঁ নিষ্ক্রিয় করে দিয়েছে অস্বীকার অথবা সেগুলিকে কি করেছে সেগুলির মখলুকের সাথে মগজে তারপরে তখন এটা তো কেমন হয়ে যায় আল্লাহ তো মখলুকের মতো হয়ে যায় তখন আল্লাহ রবুল্লা আলমিনকে পবিত্র করতে গিয়ে হ্যাঁ আল্লাহ রাবুল্লা আলমিনের গোনাবলীকে অস্বীকার করে দিয়েছে গণাবলীকে অস্বীকার করে দিতে অথবা তাবিল করতে বাধ্য হয়েছে তখন অর্থের বিক্রিতে ঘটিয়েছে এই জন্য আল্লাহ রে আল্লাহ আর সমুন্নত না অর্থের বিকৃতি ঘটেই দিলাম তো ভাষ্যকার কি বলছেন যে এই আয়াতে আল্লাহ রবুল্লা আলমিন সমোন্নত হওয়া বা সু উচ্চ সুমহান হওয়া শুধু মর্যাদার ক্ষেত্রে নাই স্থানের ক্ষেত্রেও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 এই গুণ পক্ষান্তরে মা সৃষ্টির এই দুই গুণের কোনোটাই নেই দুই গুণের কোনোটাই নেই কিন্তু আদি আছে অন্ত আছে একসময় আপনার আমার নামও ছিল না কল্পনাও কেউ করেনি আর এক সময় আপনি এমন দুনিয়া থেকে চলে যাবেন যে মানুষের স্মৃতি থেকেও চলে যাবেন হুসুবহানা মহান আল্লাহর বাণী হাল আউয়াল তিনি সর্বপ্রথম তিনি সর্বশেষ আখের পরস্পর আউ্বাল তিনিশ্য জাহের জাহের একটা প্রকাশ্য অর্থ আর একটা হচ্ছে জাহের মানে বিজয়ী দুটি অর্থ আল্লাহর ক্ষেত্রে দুটোই গুণ ভালো গুন দুটোই আল্লাহর ক্ষেত্রে বিজয়ী লাহের মানে হয় নবী করিমাল্লাই এর প্রসিদ্ধ হাদিস আছে এই সত্যপন্থী সাহায্যপ্রাপ্ত এবং জান্নাতি দল সম্পর্কে লাতা জালত আলাল সেই হাদিস আমার ওম্মতের একটি দল সব সময় কি থাকবে সত্যের ওপর বিজয়ী থাকবে লাহের না আলাল হক মান সাহায্যপ্রাপ্ত থাকবে ওনারা হয়তো রয়েছে পর্যন্ত। তাদেরকে মানে তাহলে দুটোই তিনি প্রকাশ্য এবং তিনি গোপন জিহ আবে প্রত্যেকটার ব্যাখ্যা আসছে জাহের এবং বাতেন বাতেন আল্লা যে গোপন এর অর্থটা কি ব্যাখ্যা আসছে সংক্ষেপে এখন তর্জমা করছি ওহু আকুল্লা সাহীন আলিম এবং তিনি প্রত্যেকটি বস্তু সম্পর্কে সম্য জ্ঞানী প্রত্যেক বস্তু সম্পর্কে সব কিছুই জানেন সবকিছুই জানেন কোন এমন একটা দিক নেই যেটা আল্লাহ জানেন না যে কোনো দিকে আপনি চিন্তা করেন আপনার আমার যে কোন সৃষ্টি সবকিছু জানেন সবকিছু শেখ সাল বলছেন ফকাতফল হাদিস্লাম এই আয়াতের তেফসির করেছেন এমন একটি হাদিসে যা নেই আর ছিল না কান আল্লাহাম সেই হাদিস আল্লাহ ছিলেন আর কোন কিছুই ছিল না আল্লাহ সৃষ্টি কিছুই ছিল না ও আন্তাল এবং তুমি সর্বশেষ সবকিছু ধ্বংস হয়ে যাবে একমাত্র রব আলিনের এখানে চেহারা বলা হয়েছে আল্লাহর চেহারা আছে বলি চেহারা বলে রব্বুল আলমিনকে উদ্দেশ্য করা হয়েছে কিন্তু আল্লাহ চেহারা আছে চেহারাই নেই আর চেহারা বলা হয়েছে এটা হচ্ছে আশা মাতুরিদের গুমরাই হ্রষ্টা আল্লাহ নেই কিন্তু এখানে মানে ফেস চেহারা হয় আল্লাহর মুখমন্ডল আল্লাহর মত কোনো কিছুর সাথে তুলনা নেই তুমি সর্বশেষ ফালেসা বা দেখা সেই তোমার পরে কোনো কিছু নেই ও আন্তর এবং তুমি প্রকাশ্য বা তুমি সর্বজয়ী তোমার কোন কিছু নেই দেখেন চোখের আড়ালে যে সব রয়েছে পাহাড়ের ভিতরে অথবা সাগরে নদীতে তাই না কোনো কিছু একটা ভাসছে অথবা পাহাড়ের উপরে আছে দেখতে পাচ্ছেন জাহের আর যেটা পাহাড়ের ভিতরে আছে অথবা সাগরের পেটে আছে পাতালে আছে কিছু বুঝতে পাচ্ছেন ভূপৃষ্টি আর ভূগর্ভে তোমার ওপরে কোন কিছু নেই তাহলে আল্লাহ রবীন্দ্রের যত সৃষ্টি আছে এই ইমানের সাথে যেন থাকে কখন ওই কথা ভাববেন না বিদ্যাতিরা আর সারি কেন আল্লাহ রব্বুল আলমিনের জন্য দিক নির্ণয় করা কেউ অস্বীকার করেছে ও যদি দিক বলি তাহলে আল্লাহর সৃষ্টি আসমান জমিন কিছু তো আল্লাহকে ঘেরে আছে তাহলে আল্লাহকে আল্লাহর কোন সৃষ্টি আছে আসমান জমিন আরস ছাড়াই ধরেন আর কিছু আছে বলতে হবে তাহলে তাই না কোনো কিছু নেই ফালাই সাফাও কাকা সেই দেখেন দুয়া তোমার ওপরে কোনো কিছু নেই আল্লাহ আচ্ছা যখন আল্লাহ রে তাহলে কি করে দিক অস্বীকার করছে সারা বিশ্বে আকিদের ক্ষেত্রে এই জন্য আমাদের হানাফি বলতে শুনবেন যে আমরা হচ্ছি আকিদার ক্ষেত্রে মাতরিদি জি সাফি মালিকীদেরকে বলতে শুনবেন যে আমরা আকিদার ক্ষেত্রে হচ্ছে যারা তারা বলেছেন এই জন্য অনেক বক্তাদের কাছ থেকে শুনবেন বা ওদের অনেক লিখনই শুনবেন যে আকিদার এমাম হচ্ছে তিনজন আর ফেকার এমাম হচ্ছে চারজন সব কথা শুনবেন এগুলি গুমরা তার মানে কি আপনি কি এইটাই বিশ্বাস রাখেন এম আবা বুঝতেন না যে আকিদার ক্ষেত্রে আপনি আবুল হাসান কাছে নেবেন ফেকা নেবেন শাফি আর মালিকের কাছে ফেকা নেবেন আপনি নামাজ পড়ব কোন তরিকায় রোজা রাখবো কোন তরিকায় আবু আনিফা রহমার কাছে আর আপনার আকিদা নেবেন আপনি আবু মানসুর মাতুরিদির কাছে তার আপনি তো অবমান করছেন আপনার ইমামের আমরা তো অবমান করি না চিন্তা করার বিষয়গুলি যারা অন্ধভাবে রসুলের হাদিস বাদ দিয়ে এমামের কথা কে প্রাধান্য দিচ্ছে তারা কিন্তু তারা মানহানি করছে ইমামের আকিদার ক্ষেত্রে যোগ্য মনে করেন ক্ষেত্রে আমরা তকলিদ করি আপনি প্রসিদ্ধ কিতাব খরির আহমদ সাহারান দেবন্দী তোরি কেন বাংলায় অনুবাদ হয়েছে আমার টেবিল আছে মনে করি দিলে আগামী নিয়ে দর্শন দেখিয়ে দেবো বাংলায় অনুবাদ হয়ে গেছে আরবিতে কিতাব সেই কিতাবটি অনুবাদ তাতে প্রথমে স্বীকার করছে এই দেবন্দী সিলসিলের আলমের হানাফিরা যে আলহামদুলিল্লাহ আমার আকেদার ক্ষেত্রে মা আর মজাহের ক্ষেত্রে ফরু ক্ষেত্রে মানে মাসলাম সাহেলের ক্ষেত্রে ফেকার ক্ষেত্রে হানাভি মশলা কাদের কাছে যেতে হবে চিস্তির কাছে যেতে হবে হ্যাঁ কাছে যেতে হবে আমরা তো এটা মনে করি না আমরা মনে করি তারা রুহানিয়া যথেষ্ট বুঝতেন ইমা বহানিফা রুহানিয়া যথেষ্ট বুঝতেন যেমন ফেকা যথেষ্ট বুঝতেন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 আল্লাহ মানে দিক বলা যাবে না আমাদেরকে পড়ানো হয়েছে এক সময় এই আকিদে এই শব্দটা ওই কিতাব থেকে একটা কটিশ বলছি আল্লাহ বলছেন উর্ধে কিসের আর শরীরের এটা ঠিক আছে আল্লাহ শরীর বড় গুমরা হক এবং বা তেলের সংমিশ্রণ ঘটেছে ও আন্তাল বা তেন এবং তুমি গোপন জি লুকাই জীবনে দেখি কেউ দেখতে পারে আল্লাহকে জি এমন গোপন দুনাকা আকাশে তোমার নিম্নে কোনো কিছু নেই হ্যাঁ জি আল্লাহ রব আল তার মানে সব কিছুকে পরিবেষ্ট করে আছেন আল্লাহকে কোনো কিছু ঘিরে নেই যেটা হচ্ছে পরাণ এবং সন্ন্যার আথিদা আল্লাহ রব আলমী সবকিছু কে ঘিরে আছেন আল্লাহকে কোনো কিছু হ্যাঁ ঘিরে নেই না জ্ঞানের দিক থেকে না ক্ষমতার দিক থেকে না আপনার স্থানের দিক থেকে কোন দিক থেকে নাই কোন দিক থেকে আল্লাহ রব আলমকে কোনো কিছু ঘিরে নেই আল্লাহর এই দিকে কি আছে ওই দিকে কি আছে ওই দিকে কি আছে না সব কথা চলবে না হ্যাঁ আল্লাহর সবকিছু রব্বুল আলমিন বলছেন তারপরে যে ফকাতিল আরবাহটি আল্লাহর নাম আল্লাহর নাম হচ্ছে আল্লাউল আল্লাহর নাম হচ্ছে আল আখির আল্লাহর নাম হচ্ছে এই সংক্ষিপ্ত কিন্তু স্পষ্ট তফসির করেছেন ইতিবাচক এবং নেতিবাচক দেখেন ইতিবাচক হচ্ছে কি তুমি আউ্ল আল্লাহ কাছে এটা হচ্ছে নেতিবাচক এইটু বুঝিয়ে দেওয়া হয়েছে বুঝিয়ে দিলাম মাহবুদকে বুঝিয়ে দিলাম তাই না লোকটি ভালো তার মধ্যে কোনো দোষ নেই তাই না এক কথায় দুটো কথা হ্যাঁ আর না যে পরিবেষ্টন করে আছেন এটা প্রমাণিত হয় স্পষ্ট করে দিই কথা দিয়ে आल्लाटी नाम प्रथम नव्वाल आखिर प्रथम शेष दिएमी घर कलर दिखाई शुरू और शेष तक कल समय आल्ला दिखा प्रथम शेष कल कि আল্লাপরে কোন কিছু নেই বা এমন জায়গা আছে যেখানে আল্লাহ রব আলিন পৌঁছাননি কিন্তু ওখানে আল্লাহর কোন সৃষ্টি আছে ওই দিকে নিচের দিকে না আল্লাহ রব আলমিন তার যে সৃষ্টি যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টিকে ঘিরে আছেন কিসের দিক থেকে তাহলে আর স্থানের দিক থেকে হ্যাঁ জাহের আর বাতেন দিয়ে বুঝলাম ইমাম ইবনুল কাইম রাহমা মূল্যবান কথা বলেছেন এই চারটি নাম সম্পর্কে দি বলছেন ফাহাজিল আসমাউল আর বাম এই চারটি যে নাম রয়েছে পরস্পর মুখোমুখি মুখোমুখি একটি ইসমান যে আদি অন্ত এই বিষয়ে আল্লাহ শুরু শেষ নেই করবে আর দুটি নাম রয়েছে আল্লাহনের সুচ্চ হওয়ার দিক থেকে হ্যাঁ কোনটা জাহির আল্লা সবচেয়ে কাছে আপনার আমার ভিতরে হৃদয়ে হ্যাঁ যে একটা কথাই এক মুহূর্তের জন্য কল্পনে আসে খেয়াল্লা শেষ সেটা আল্লাহ জান আপনার শরীরের উপর আল্লাহ রক্তের ফোটার উপর আল্লাহ রব আলমিনের কুদ্রুত ক্ষমতা বিরাজ করছে তাই না ক্ষমতার দিক থেকে আউয়ালিয়াতে কুললে মাসে ওয়াহ বলছেন আল্লাহ রবুল আলমিন যে সর্বপ্রথম তার এই সর্বপ্রথম হওয়াটা সমস্ত হচ্ছে আল্লাহ কলম সৃষ্টি করল হ্যাঁ আরস পান ওকান আরশু আল আলমা হ্যাঁ আল্লাহর আরস ছিল আসমান সৃষ্টির আগে পানির রূপতে এগুলো হচ্ছে প্রথম দিকের সৃষ্টি পানি আরস কুসি ইত্যাদি তাই না এই সমস্ত কিছু যা সৃষ্টি ছাড়া যত কিছু আছে যে শেষ পর্যন্ত থাকবে তার শেষ হচ্ছেন রবুল আলমে যেমন ধরেন সর্বশেষ সবার কবুজ করা হয়ে গেল এখন বাঁচছিল মালাকুল মত তাই না আল্লাহ যে প্রথম এটা সবকিছুর আগে হওয়া সবকিছুর আগে আল্লাহর সব শেষে হওয়া মানে বা কাহ বাধা করলে সেই সমস্ত কিছু ধ্বংস হওয়ার পরে আল্লাহর বাকি থেকে যাওয়া যেমন প্রকাশ্য হয় তেমন জহুর মানে বিজয়ী হওয়া হয় জাহির ও সেই মা আলাম জাহের কোনটাকে বলি যেটা ওপরে থাকে দেখেন এই যে চাদরটা আছে এটা হচ্ছে কি জাহের আর এর তলে এটা বাতেন তাহলে যেটা জাহের সেটা উপরে আছে হ্যাঁ আর যে বিজয় হয় সে উপরে হয় এই জন্য হচ্ছে বিজয়ী হওয়া সুকুল আল্লাহ লাল যে বাতিন এটা কি তাহলে কি আল্লাহর ত্রুটিপূর্ণ গুণ হয়ে যাচ্ছে নাকি যেমন যদি আপনার মাথার উপর কেউ থাকে আপনি নিচে হয়ে গেল এরকম না बुल्ला आलम समस्त समस्त किसुके घर थोड़ा যে যেই বস্তুটার কথা বলবেন আপনি বা যে সৃষ্টির কথা তার চাইতেও বেশি আল্লা কাছে তার বেশি কাছে। যেমন আপনার হারটা আপনার কাছে, কাছে। আমারটা আমার তো কাছে হবে না আপনি যতই পাশে বসে। আমার হাতটা আমার কাছে তাই না আমার পাঠ আমার কাছে বেশি আপনার তুলনায় কিন্তু ওরা বলে তার চাইতে বেশি কাছে এই আমাদের যে শরীরে অঙ্গ আর ভিতরে বাইরে যা আছে তার চাইতো বেশি কাছে হ্যাঁ আল্লাহ রবীন্দিন আমাদের থেকে এই মরমেই তো আল্লাহ মানুষের যে একটি গুরুত্বপূর্ণ যেটা হাট পর্যন্ত যাচ্ছে এটার চাইতো বেশি আল্লাহ তোমাদের নিকটবর্তী আমিন তোমাদের আল্লাহ বলছে আল্লাহ রবুল আলমিন যে নিকটবর্তী নিকটবর্তী হওয়াটা দুই অর্থে ব্যবহারিত হয় একটা খাস অর্থে একটা আম অর্থে এই যে আল্লাহ সমস্ত সৃষ্টির চাইতে নিকটবর্তী সেই সৃষ্টির এটা অর্থে ব্যাপক অর্থে নিকটবর্তী হওয়া না অর্থে অর্থে যারা আম অর্থে বুঝেছেন বুঝে গেছেন কিভাবে খাস অর্থে আল্লাহ কাছে আছেন মানে সাহায্যের দিক থেকে হেফাজতের দিক থেকে রক্ষণাবেক্ষণের দিক থেকে এটা খাস বান্ধবা বিশেষ বান্ধব সৎকর্মশীলদের সাথে আল্লাহ আছেন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 কোথায় কিভাবে আল্লাহ আল্লাহর পরিবেশনের দিক থেকে কাছাকাছি আলিম যে পড়লাম সুরেহাদিদে সব সবকিছু সম্পর্কে জ্ঞানী সব কিছু সম্পর্কে জ্ঞানী মানে কি যা চোখের সামনে আছে না অতীতে হয়েছে ওগুলো অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছু মিনালে যা হয়েছে অল বর্তমান যা হচ্ছে এই ফিউচার হবে ভবিষ্যতে হবে ও মিনাল আলামিল অলুবি হ্যাঁ সুউচ্চ জগতে উচ্চ জগতে অর্থাৎ আকাশ সে এবং নিম্ন জগতে বাইরে একটা অনপরিমাণ কিছু যেতে পারে না জমিন হোক অথবা আকাশে হোক সবকিছুর খবর জান ক্ষুদ্রিকা তার রুজি কিভাবে পৌঁছিবে এবং তার কতটা রুজি তাও আল্লাহ সুনির্ধারিত রেখেছেন শুধু মানুষের তকদের মানুষের রুজি সুপরিমিত করা নেই যে আপনি এতটা রুজি এতটা আয়ু পাবেন এতটা খেতে পাবেন এতটা শ্বাসপ্রোশ পাবেন এতটা সুস্থতা পাবেন না সবকিছু এবং সবকিছু সম্পর্কে আল্লাহ বেকুল সালিম সব দিক থেকে আল্লাহ জানেন এই বিষয়গুলি যত পড়বেন তত ইমান আল্লাহর উপর মজবুত হবে না হবে না আমি অসুস্থ আল্লাহ জানেন না জানছেন আপনার চাইতে বেশি জানছেন আপনার মা বাবা স্ত্রী বলা আপনি যে অসুস্থ আল্লাহকে ডাকছেন আপনি যতই আমাদের সামনে হ্যাঁ আপনি আপনার আন্তরিকতার কথা আর এখলাসের কথা পেশ করেন আল্লাহ আপনার অবস্থা বেশি জানছেন ও শাহিদ মেল আয়াতিল কেরিমা এই আয়াতে যেটা দেখাতে চেয়েছেন যেই নামগুলির দাবি হচ্ছে যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন সব কিছুকে পরিবেষ্টন করে আছেন কালের দিক থেকে স্থানের দিক থেকে জামানন ওয়া স্পষ্ট করছে समय दिक स्थान दिखेला दिक्कत कर दिक्कत आगे सब समय ए सर्वदाई थे पक्षांत दुनिया जो शक्तिशाली शासक हक ना क्यों हाँ जेको शक्ति हक ना क्यों এক সময় তার নাম পর্যন্ত ছিল না এখন হয়তো অনেক কিছু নিয়ন্ত্রণ করছে তাই না আবিষ্কার নাম গন্ধও ছিল না তারপরে কোন একটা জাতির দেশের উন্নতির নাম ছিল না মানুষ স্বপ্ন দেখেনি যে উন্নতি করতে পারে তাই না হইল আবার পতন ঘটলো টাকা দাসিরা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 আস্থা ভরসা করো সেই চিরঞ্জীব সত্তার উপর যিনি কখনো মৃত্যু বরণ করবেন না যার কোনদিন মৃত্যু আসবে না সংক্ষেপে দেখায় প্রথম কথা তাওয়াকল ভরোসাকা কে বলে ভরসাকা কে বলে আপনি দেশে আপনার স্ত্রীকে রেখে চলে আসলেন ছেলে মেয়েকে রেখে চলে আসলেন গেলাম আমি বিদেশে আর কোন তাদের খাওয়া দাওয়া খরচ খরচা দিয়ে আসলেন আল্লাহ ভরসা তোমাদের রেখে গেলাম এটা ভরসা নাকি না এটা ভরসা নাই বলি তদবিরের সাথে ভরসা তো ভরসা বা তবাকলের সংজ্ঞা কি শাব্দিক অর্থ কি আর শরীয় ভরসা আল্লাহর কাকে বলে কর্ম করে ফলাফল আল্লাহ আমি কাজ করব না আর বলবো আমাকে রুজি আসতে হবে যত অলিউল্লা হন না কেন কোন অলিউল্লাহ যদি বলে যে আমি কাজ কাম না করে ও মারিয়াম আলি ইসাল্লামের মতো আমার কেরামতিতে হ্যাঁ রুজি বারো বছর ধরে ও জিকির কি খাচ্ছে জিগির খাওয়ার কথা রয়েছে তোমাদের খাবার আছে খাবার আছে খাবার আছে নয় বিবির কি সবাই বলে আমাদের বাড়িতে আজকে কিছুই নেই বলছে এজান আনা সাহেব চলো যখন না খেয়ে থাকতো আনা আজকে রোজারি দিলাম দু একটা আপনাকে জিন বসে করে কিছু দেখিয়ে দিল আরে দেখেন দেখেন ও বাড়িতে তো কিছু ছিল না দেখেন খাবার রেডি চলে এসছে জিনে রেখে গেছে আপনাদের মতো হাজার হাজার লোক বানাবার জন্য মুসরেক জিনগুলো আস্থা করা ভরসা করা কারো কোনো কিছু ক্ষেত্রে আশা ভরসা করা আরবি ভাষা বল ওয়াকাল তো আমরি এলা ফুল আমার কাজটা অমুককে দিয়ে দায়িত্ব দিয়ে দিচ্ছে আজকাল এই জন্য আজকাল যেতে পাসপোর্ট করে ধরেন আপনার কোম্পানির বা আপনার কাজ করে দিচ্ছে ধরেন লাগিয়ে দিচ্ছে অথবা রিনল করে দিচ্ছে ওদেরকে মোয়াক্কেবও বলে আর মোখাল্লেস বলে দুটো শব্দ ব্যবহার হয় মাতৃভাষা শুদ্ধ ভাষা এগুলো কিন্তু মাতৃভাষা আর এটা ওরা যখন পেপারটা বানিয়ে দেয় আর ইসলামের শরীয় পরিভাষায় ভরসা কাকে বলে এতে আল্লাহ আল্লাহ ভরসা করবে ফিজালবে মায়ানফা উপকারী বস্তু হাসিলের জন্য ক্ষতিকারক বস্তু দূর করার জন্য ক্ষতি জানো না হয় আর লাভ জানো হয় জানো হয় আর ক্ষতি যেন না হয় আখেরাতের ক্ষেত্রে এই ক্ষেত্রে অন্তরের আল্লাহর ভরসা করা অঙ্গ ভরসা অঙ্গ কাজ করতে হবে অঙ্গ হবে। প্রতিদিন আট ঘন্টা ডিউটি চাই আপনার মালিক আট ঘন্টা ডিউটি করতে হবে অন্তর যদি ভরসা করে নেই যে এই কভিল যদি আমাকে এক্সিট লাগিয়ে দেয় তখন না খেমে যায় আমার পরিবার না খেয়ে মরে যাবে এটা হচ্ছে শির্কলের ক্ষেত্রে হ্যাঁ ভরসা রব্বুল আলমিনের উপর কাজ এখানে ছুটল আর আজকে আল্লাহ কাজ লাগাবেন এবাদতের যে অনেক প্রকরণ রয়েছে তার একটি প্রকার আর এটি হচ্ছে অন্তরের এবাদত এবাদত এবাদতে কলবি হয় অন্তরের অনেক এবাদত আছে তার একটি হচ্ছে আল্লাহ ভরসা আর আরেকটা হচ্ছে এ বাদতে লিসানি বাবানী এবাদত শারীরিক যদি মাধ্যম উপায় উপকরণ গ্রহণ করেন এটা হ্যাঁ আল্লাহ ভরসার পরিপন্থী নয় জি আল্লা আমাকে রক্ষা করবেন এটা তকল কিনা কিন্তু আমি শীতে শীতের বস্ত্র নেব না কনকনে শীতে খালি গায়ে থাকব চলবে হবে না। তো শীতকালে শীত বস্ত্র ব্যবহার করা আল্লাহ ভরসা আল্লাহ যতদিন হায়াত রেখেছেন তার তো কম বেশি হবে না সুতরাং রকম রোদে এই গ্রীষ্মকালে আমি বারো ঘন্টা রোদ্রে খোলা মাঠে খোলা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 কর্ম করা আর দুঃখর এগুলি মাধ্যম আর অন্তর আল্লাহর ভরসা করবে এই আয়াতে যেটা দেখাতে চেয়েছেন বিষয় প্রথম কথা আল্লাহ রবুল আলমিনের এখানে তহকুলের কথা বললাম যে আল্লাহর এটি এ বাদত আল্লাহ আল্লাহর নাম কি এসছে যেহেতু আমাদের বিষয় বুঝতে হচ্ছে তহিদুল আল্লাহর কোন নামটি এসছে আল্লাহ আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব কোন কিছু চিরঞ্জীব না বলি যদি বলেন বিদ্যাতিদের পরিভাষা হায়াতুন নবী হায়াতুন নবী মানে নবী ইন্তকাল করেননি তো আল্লাহর সাথে সির করলেন না সির করে দিলেন আপনি বড় সির করে ফেললেন আপনি প্রমাণ রয়েছে আল্ হাই একমাত্র আল্লাহ বলা হয়েছে আলহাইভ ইতিবাচক আর লায়ামুত নেতিবাচক এবং তিনি মৃত্যুবরণ করবেন না উল্লেখ করা হয়েছে সেটা সুরেশ সেটা কি আল হাকিম আল্লাহর একটি গুনবাচক নাম হচ্ছে হাকিম হাকিমের দুটি অর্থ এতদিন পর্যন্ত আপনার হাকিমের মানে কি জান मन रेखे विज्ञानमय प्रज्ञावान जी जर कहे कथा की हेकमा रही प्रज्ञा रेकमार प्रज्ञा का सृष्टिर क्षेत्र बेकार करें ने? আর আল্লাহ বিধিবিধানের ক্ষেত্রে আল্লাহ একটা হুকম মানতে হবে না টাকা কাপড় উঠতে বলেছেন উদ্দেশ্যবিহীন না আমি হেকমা জানি না জানি কিন্তু আল্লাহ বহু হেকমা রয়েছে আজকাল সায়েন্স ধীরে ধীরে ধীরে বহু কিছু প্রমাণ করছে যারা যে সব পুরুষরা টাকা না ঢেকে আজকাল চলাফেরা করে তাদের পুরুষত্ব ধীরে ধীরে দুর্বল হয়ে যায় এটা কাফেরদের প্রমাণিত হয়েছে কথা বললে বিশ্বাস করেন না যদি সেটা বিশ্বাস করে কাপড়টা যদি মুসলিম বানিয়ে নিতেন ইসলামিক করে নিতেন তাহলে কত সব পেতেন আপনি আর জাহ্নান থেকে বাঁচতেন কিন্তু আজকে যখন কা ফেররা গবেষণাকে বললো যে তোর তো পুরুষত্ব যাবে বিবি পালিয়ে যাবে কার সাথে আরেপ বাপরে ওর তো ভয় লাগে যে পুরুষও তো দুর্বল হয়ে যায় এমনি তো দুর্বল তাই না তখন আপনি ছেড়ে দিলেন ঠিক ধূমপানের বিষয়টা সুবিধা পাদী খান সেই জন্য মাকড়ুটাই নিবেন আরামটা নেবেন না আপনি কোরআন মাহাদিস দলিল পর আপনি যখন ডাক্তার বলেছে ডাক্তার কাছে গেছেন আপনার ব্লাড চেক করার পরে বলছে আপনি কি ধূমপান করেন নাকি বলছে হ্যাঁ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 উপকার করছে আপনাদের যে আপনার ভর্তি হয় না এছাড়া আল্লাহ ভালো জানে কোনো কিছু আল্লাহ সৃষ্টির ক্ষেত্রে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 আল্লা প্রত্যেকটি বিষয় হচ্ছে যে আল্লাহ রবাহ সবটাই কাজ হচ্ছে সুস্থ দেখেন আমাদের অনেক সময় কাজ নরবর এক কাজ তাই না কাজটা করলেন কিন্তু নরবর কাজ হ্যাঁ লাস্টিং করল না আল্লাহ রব্বুল্লাহম সব কাজ হচ্ছে যতটা সময় এই সৃষ্টিটাকে রাখতে চেয়েছেন যেইভাবে যেভাবে চেয়েছেন ওইভাবে হবে ঠিক ওই অবনতি করবে। মহকাম আল মু আসিয়া প্রত্যেকটি বস্তুকে সূক্ষ্ম করে আলাদা সৃষ্টি করেছেন যা হেকমা থেকে নেওয়া হয়েছে হেকমা কাকে বলা হয় যে কোনো বস্তুকে তার যথা স্থানে রাখার নাম হচ্ছে হেকমা যেটা যেখানে রাখতে হয় সেটার নাম হচ্ছে হেকমা এটা নাম হচ্ছে ইনসাফ ও সুবিচার হচ্ছে যেটা যেখানে রাখতে হয় সেটা সেখানে রাখা অন্য জায়গায় রাখে সংজ্ঞা ওয়াহিয়া ওয়াহিয়া যেটা যেই জায়গায় থাকার যোগ্য সেখানে সেটা রাখা দেখেন কত সুন্দর লাগছে আঙ্গলগুলো দেখতে আল্লাহর কাজে হেকমা আছে না নেই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 চোখ যদি চারটা করে দেয় দেখতে ভালো লাগবে আল্লাহ সৃষ্টিগত ক্ষেত্রে আর বিধানের ক্ষেত্রেও সেটা মনে রাখবেন আর আরেকটা কি হাকিম শব্দটি হাকেম এর অর্থে আছে হাকিম মানে যেনি ফেসালাকারী চূড়ান্ত ফেসালাকারী পাঠিয়ে যান কবুজ করে নিয়েছে কেড়ে নিয়ে চলে এলো আল্লাহ তো তার কাছে হাকিম থাকলো না থাকলো না আল্লাহর হুকুম চলছে না অন্যের হুকুম চলছে জি পাগলের হুকুম চলছে দুনিয়া এবং আখেরাতে আখেরাতে আল্লাহ কাউকে জান্নাতে দিতে চাইবেন কারো ক্ষমতা আছে যে না আমি দিতে দেবো না জান্ন দিতে চাইবেন আমি দিতে দেবো না আমি জোর করে নিজে বড় বড় জাহাজ এসে উঠিয়ে নিয়ে চলে কিছুই বুঝে না এইসব কিচ্ছা কাহিনী আর এইসব ভ্রান্ত সিরকি আকিদে নিয়ে পড়ে আছে আমি ওদের উপর আফসোস করার আগে আমি আলহামদুলা বলি যে আল্লাহ আমাকে সহি আঁকিদা দিয়েছেন আমাকে আল্লাহ করে এই শুক্রিয়ার ফলাফল হয়তো আপনার ছেলে বেরা পাবেন আহমদুল্লাহ আল্লাহ আমাকে নজর দিয়েছে শিরকি সিরকি বিদাতে আকিদা থেকে শাহিদ মিনাল আয়া এই আয়াতে যেটা দেখাতে চাই খাবির টা নামটি যেখানে এসছে মিনাল খিবরা থেকে ব্যবহার করা মানে পূর্ণ জ্ঞান রাখা এটাকে বলা হচ্ছে কোনো কিছু আমি পরীক্ষা নিরীক্ষা করলাম আল্লা রাবুল আলমিন সমস্ত কিছু যতই গোপন কিছু হোক না কেন সবকিছু কে জানেন যেমন কামা আহাতিরা যেমন প্রকাশ্য সবকিছুকেলমিন পরিবেশন করে আছেন এতে রয়েছে আল্লাহর হাকিম নাম নামির নাম এগুলি আল্লাহ থেকে হাকিম থেকে আল্লাহ সেই সেফাতটি কি হেকমা বের করতে শিখেন আলিম থেকে এলম বেরুল হ্যাঁ হাই থেকে হায়াত বেরুল আল্লাহর কি আছে চিরকালের হায়াত আছে ঠিক আছে না আলিম থেকে এলম বেরুলো নাম স্বামী থেকে আল্লাহর সোনা বেরোলো সেমা বাসির থেকে বাসার আল্লাহর দেখেন বেরোলো জি এইরকমই হাকিম থেকে হেকমা আল্লাহর একটি গুণ আর খাবির থেকে আল্লাহ রবুল্লা আলম যে সুক্ষ্ম খবর রাখেন খিবরা এই গুণটি হলো তাই বলছেন ওয়াহু আল হেকমাত খিবরাত খিবরাত আল্লাহর গুণ তারপরে বলছেন এই মর্মে কয়েকটি আয়াত এসছেন তর্জমা করি সংক্ষেপে এবং সংক্ষেপে চলে না হলে সময় বেশি লেগেছে আল্লাহ জানেন যা কিছু ভূগর্ভে প্রবেশ করে জমিনে যা কিছু কি করছে ওলা হলো ঢুকছে যা কিছু তা থেকে বের হচ্ছে হচ্ছে যেমন ঢুকছে কি হ্যাঁ বেলা কিছু আচ্ছা ঢুকছে এটা বীজ যখন বপন করলেন ঢুকলো না বের হলো বীজ দিয়ে বুঝান ঢুকলো আর যখন বীজটা অঙ্কুর গজাচ্ছে তখন কি হলো এখরো জমিন হচ্ছে এই মাটি থেকে আসলো আবার কোথাও করে মাটিতে দাফন কোনো না কোন জায়গাতে মারা গেল নিখোঁজ আল্লাহ জানছে না সবকিছু অমায়ান আকাশ থেকে যা কিছু নেমে আসে আকাশ থেকে নেমে আসে বৃষ্টি নেমে আসে আকাশের দিক থেকে আসে বলে আকাশ মাথার উপর আর আকাশ থেকে নেমে আসে আল্লাহা আর যা কিছু তাতে আরোহণ করে ফেরিস একবার আসরে শিফটিং ডিউটি পরিবর্তন একবার ফজরে এবং আব্দুল কালিমতো ভালো কথাগুলি আল্লাহর কাছে চড়ো হয় চড়ে যায় বলে আনজেরা হাজান এই দুজনকে একটু ছাড়ো অবসর দাও হাত্তাই যত এরা মীমাংসা না করছে কথা বন্ধ রাখলে আর আমল কো বলবেন যাবে না আমল ওপরে যাচ্ছে দুই তারপরে আলমুল বলতে নবী যখন চাইবেন যেটা যেভাবে চাইবেন জেনে নিবেন তো চাবি হয়ে গেল মাফাতহুল গাইবাহর বাহু বচ্ছন্ন তো কি চাবি নবীকে দিয়ে দিল বড় সির করে ফেলল অথচ নবী করিম বলছেন তার কাছে একমাত্র গাইবের চাবি কাঠি রয়েছে যা তিনি ছাড়া কেউ জানে নাহারে এবং জলে স্থলে বা স্থলে সাগরে বাহার সাগরে স্থলে সাগরে যা কিছু রয়েছে তা আল্লাহ জানছেন অমাতাস যদি পড়ে ওয়ালা রাতবিন অথবা কোন তাজা বস্তু ওয়ালাইফসী কোন শুষ্ক বস্তু কিতাবি কিতাব সৃষ্টি হয়ে আছে বা হচ্ছে আল্লাহ শুধু আল্লাহ জানেন না আল্লাহ জানেন তাই তখন বলেন सम्पर्नते लिखे रेखे আল্লাহ জানছেন সবকিছু আসমান জমিনের এবং এটা আল্লাহ লিপিবদ্ধ্যকার প্রবেশ করে পানির ফোটা পড়ছে এই যে এখন বন্যা শুকাচ্ছে সব জানছেন অল বজুর আপনার শস্য বীজ সম্পদ উদ্ভিদ হ্যাঁ ঘাসপালা ইত্যাদি ঘাসপালা মা দেন খনি সম্পদ ওখানে যা বেরিয়ে আসছে মানুষ বের করছে অমায় মেনে আকাশ থেকে নেমে আসে বৃষ্টি ফেরিস্তা ইত্যাদি অমায় যা কিছু চড়ছে ফেরিস্তা বা আমল যা বললাম আয়াতে যেটা দেখাতে জ্ঞানের কথা প্রমাণিত হয়েছে আল মহিত সবকিছুকে পরিব্যাপ্ত সব কিছুকে ঘিরে আছে আল্লাহ জ্ঞান বহু বচন চাবি লোকমানের শেষে বর্ণনা করছেন আলমী সহিবসলিমের হাদিস মাফাতে যেগুলি আল্লাহ ছাড়া কেউ জানে ষণের যে ভবিষ্যৎ বাণী করছে এই দিয়ে আপনি ভাববেন না যে এটা গ্যাব কেমন করে থাকলো সেটাও যন্ত্র দিয়ে তারপরে অনুমান ভিত্তিক কথা অনুমান ভিত্তিক কথা সেই ক্ষেত্রে কম বেশি হয়ে যাচ্ছে সম্ভাবনা তারা বলছে তারপরে সেটা যন্ত্র ব্যবহার করে আলহাম মাহিল আর হাম আর মাতৃগর্ভে যা কিছু আছে একমাত্র আল্লাহ জানেন আজকাল যে আলট্রাসোনো করে জেনে নিচ্ছে যন্ত্র ব্যবহার করে যন্ত্র ব্যবহার না করে যেমন আমি আপনি জানি না তেমনি একটা ডাক্তার বলেন যে যন্ত্র যন্ত্রফন্ত্র চলবে না কি খেয়ে পড়েছেন আপনি কি খেয়ে পড়েছেন দেখে বলেন্লাড চেক করবে না হয় চেক করবে না হয় করবে সে করবে বলবে ছেলে আছে না মেয়ে আছে তার জন্য একটা সময় কাল হবে তারপরে আমার জন্য সেটা অদৃশ্য কারণ আমার কাছে যন্ত্র নেই কিন্তু ও যখন দেখছে আলট্রাসাউন্ড তখন দৃশ্য তার কাছে সেটা সেটা সাহা দেখা গেল ও তো দেখছে বরং দেখায় আপনারা যদি আল্লাহ জানেন তারপরে কার কটা ছেলে মেয়ে হবে বিবাহর আগে বলতে পারবে আল্লাহ সবই জানেন আল্লাহ সৃষ্টি না করার আগেও জানেন যে এই ছেলেটা এই মেয়ের সৃষ্টি হবে সৃষ্টি হওয়ার পর তার কটা ছেলেমেয়ে হবে হবে তো সুস্থ হবে আর কোন ব্যক্তি জানেনা আগামীকাল কি করবে কি আমরা জানতাম না যে একটা যুগে মোবাইল আসবে এই সৌদি আরবে আঠাইশ বছর হচ্ছে এমন একটা সময় আসতো যে টেলিফোন কথা ওই চিঠিতে দিন যেতে লাগলো খবর পেলাম অসুস্থ ছিল তখন ভালো কত কি হয়ে গেছে এইভাবে আপনি দেখেন কালকে কি করবেন জানতেন যে এই আসবে সেই আসবে আইন আর কানুন কিছু জানতেন না আপনি এখানে যখন এই ফ্যাসিলিটি দিল যে নিজের অবস্থা ঠিক করো যে যেখানে কফিল তলাশ করে নাও যারা পালিয়ে আছো হরুব লেগে আছে পালিয়ে আছে সুযোগ আসলে না তার মাত্র দু চার দশ দিন আগে হাজার হাজার মানুষ চলে গেছে কানতে কানতে চলে গেছে পারেনি আর হঠাৎ করে বেটা চান্স চলে যার রুজি আছে থেকে গেল আর এক দুই দিন আগে অনেকে চলে গেছে ওখানে গিয়ে কত যে আফসুস করছে যা হাই কি করলো তাই না যদি জানতো তো আগামী কালকে কি হবে না আর হবে ব্যক্তি জানে না যে কোথায় মারা যাবেন কল্পনা করতে পারেন না আপনি দুই বছর তার আগে ছয় বছর থেকেছি কল্পনা কোনদিন হয়নি যদি কল্পনা একটু থাকতে থাকবে তামাম ঘুরতেও আসতাম ঘুরতেও আসেনি রিয়াল থেকে ফিরে চলে গেছি মানুষ কত দুর্বল কোনো কিভাবে জাতিকে গুমরা করছে মানুষ আর তারপর কি বলছে আমার এই সব কথা সবাই বুঝবে না যারা তাসাউ না বুঝে বুঝে বুঝবে না যারা তাসাউফের এলেম রাখে তারাই বুঝবে আমি রসুলগন কেউ জানলেন না কেউ লাগিয়ে দেবে জানতেন মুসা আলিসাম তাহলে এই কাজ করতেন ঘুষি মারতে যেতেন সবকিছু ছেড়ে পালাও পালাও পালাও ওই সব আইবাম ওখানে পালিয়ে যেতে হইল কখনো খবর নবীর রসুল রাখেন সব খবর রাখে কে জিতবে কে হারবে কেমন কি হবে সব খবর রাখবে সুতরাং এড়াইতে হবে এই আয়াতে যেটা দেখাতে চেয়েছেন অজুর সাহেবিত হয়েছে সম্পর্কে আল্লাহ কেউ জানে না आल्ला ज्ञान सबकिपणित ऑफियाल कदर एगदिर प्रमाण रिखा लिखा, लिखा मान तकदीर তাও আল্লাহ খবর রাখে। কোন মহিলা কখন গর্ব ধারণ করল এবং যা গর্বে আছে সুস্থ আছে না অসুস্থ আছে সেটা বাজবে না বাজবে না এবং কখন প্রসব হবে হইলো সবকিছু আল্লাহর এলমে রয়েছে এবং আল্লাহর সবকিছু কে তার জ্ঞান দিয়ে পরিবেষ্ট করে আছেন বা আল্লাহর জ্ঞান সবকিছু কে ঘিরে আছে পরিব্যক্ত সুরাত আর রোহন আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ তিনি শক্তিমান মানে হচ্ছে শক্তিমান আর আল মতিন মানে যার বড় সুখ শক্তি এই শব্দ এক করে অর্থ করে দি যা এখানে ভাস্যকার করেছেন বলছেন যে রাজাকা আল্লাহ ছাড়া দাতা নেই যিনি তার সমস্ত মিটান সুতরাং তারোই এবাদত করু কুয়া এবং তিনি তা পূর্ণ শক্তির মালিক বড় শক্তি ধর আলমিন কখনো দুর্বলতা তাকে স্পর্শ করতে না। যতই শক্তিশালী পৃথিবীর হোক দুর্বল হয়ে যাচ্ছে কাজে না আল্লাহ কষ্ট হয় না আল্লাহ রব্বুল আলমিনের কোন ক্লেশ হয় ক্লান্তি হয়তিন মানে হচ্ছে কুয়া। এই আয়াত থেকে যা দেখাতে সেটা হচ্ছে যে আল্লাহ এবং সবকিছুর উপর তিনি ক্ষমতা এবং আরেক আয়তে যেখানে রিজিকের কথা রয়েছে আল্লাহ নাম রাজাক বলা হয়েছে রুজিক তিনি এবং তাকে বলা হয়েছে যে তিনি এজুল কুওয়া শক্তিধর মহান শক্তিধর আর ওয়ফি আল الاستدلال على وجوب عبادته যখন আল্লাহ رب العالم رزিক দাতা এবং তিনি সর্বশক্তিমান তখন ইবাদত বندگی তার হবে এজন্য তার আগের আয়াতের অংশ রয়েছে সূরা জারিয়াতাত 58 তখন ওমা খালাত الجن والانس ইল্লা লি ইবুদুন মা اريد منهم رزق و ما اريد ان يطعمون ان الله الرزاق আমি মহাশক্তি ধর আমি হচ্ছি বড় শক্তিমান এখানে আজকের আলোচনা শেষ করছি ওসল্লাহ মুহম أو ظريح باني